এবং কখন পৃথিবীতে আসবে সঠিক বা পৃথিবীতে যখন আল্লাহ পাক পাঠানোর প্রয়োজন মনে করবেন তখন আসবে এটা নিয়ে আমাদের চিন্তা গবেষণা ফিকির কিছুই দরকার নাই কোন প্রস্তুতিও দরকার এটা যখন আসবেন তিনি তখন আসবে আমরা যারা তাওদের অধিকারী ইমান সেরেক মুক্তিদি ইমান যাদের থাকবে তারা নিশ্চিত ভাবে চিনতে পারবে আল্লাহ করে দিবেন তারা তখন মাহাদিকে চিনবেন মাহাদের সাথে যোগ দিবেন সবাই করতে পারবেন শর্ত হইল মাহাদের জন্য প্রস্তুতি নিতে হবে ইমানটাকে সেরেক মুক্ত করতে হবে তাওহিদি ইমান করতে হবে তাওহিদি ইমান নিয়ে বসে থাকবো আমার হায়াতে আসতেও পারে নাও আসতে আসলে আমার সাথে দেখা হবে আর না আসলে তো কোনো যখন আসে তখন